removed to internet as with the rest of India a complete lockdown <laughs> as far as communication services are concerned azadi azadi azadi azadi azadi ka matlab kya la <laughs> ilahi la ilahi azadi ka matlab kya la ilahi la ilahi muzrat شرق يحبونكم انتي يريد الفناء ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد نবিrito muslim ummar buke ek dogdoge khoter nam kashmir prithibir sarbadhik shamuriki itelaka bhaggo birambito ei muslim janapot 70 bochorer odhik shomoy dhore jekhane rakto jhorche obiram प्रतियोगत धर्षित होश्मी बुक रक्त मुस्टिकार्लोगान रिपोर्ट मत ग मालाउन मुस्टिक बाहन चुरानबई हजार दुशो नब्बे जन निरीह मुस्लिम के धर्षण कर दस हजार एकश सत्षट्टी जन मुस्लिम बन के रिपोर्ट उठे आशा खंडित एक चित्र मात्र मीडिया काफिर निर्तने कई प्राण हार कत मुसलिम बन जो लाछित नहीं रतरे गुम बन को तुम्हारा सम्प्रति काश्मेर नतून विध्वंस आग्रासन शुरू कर मालाउन मुस्टिक बाहर पूर्व मोत लक्ष सैन्य संगे जुक्त पैतृश हजार सैन्य পুরো কাশ্মীর যেন এক বিশাল সামরিক ব্যারাকে পরিণত হয়েছে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে কাশ্মীরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বাইরের পৃথিবী থেকে সবার অলক্ষে সেখানে চলছে নির্বিচারে মুসলিম নিধন কাশ্মীরিদের এভাবে দমিয়ে রেখে ভারতের সংবিধান থেকে বাতিল করা হয়েছে তিনশো সত্তর ধারা পরিণামে স্বায়ত্ত শাসনের অধিকার থেকে বঞ্চিত হয়েছে কাশ্মীররা এখন থেকে বাইরের হিন্দুরাও কাশ্মীরে জমি কিনে বসত করতে পারবে এভাবে এই দিবা স্বপ্ন কোন দিন ও বাস্তবতার মুখ দেখবে না কাশ্মীরের মুসলমান রাজ জেগে উঠেছে এতদিন মালাউন মুস্টিকরা গণতন্ত্রের মন্ত্র দিয়ে তাদের ভুলিয়ে রেখেছিল সংবিধানের তিনশো ধারা বাতিল এবং চলমান বর্বর সামরিক আগ্রাসন তাদের সামনে উন্মোচন করে দিয়েছে গণতন্ত্রের মুখোশি হাবির তাই আব্রাহম লিঙ্কনের কুফরি গণতন্ত্র ছেড়ে তারা আজ মোহাম্মদ রাসুল নির্দেশিত বদরের রক্ত পথ বেছে নিয়েছে মালাউন হিন্দুদের বর্বরতা দেখার পর গণতন্ত্রের মিষ্টি স্লোগানে বিভ্রান্ত হয় না মুস্টিকদের এই পাশবিক কাশ্মীর কাশ্মীরিদের আজাদি আন্দোলনকে দীর্ঘায়িত করেছে বারবার এই মুর্তাত ফৌজ কাশ্মীরিদের সঙ্গে মুনাফিকি করেছে আমেরিকার পাঁচ গোয়েন্দা সংস্থা আই এস কাশ্মীরের জিহাদকে নিয়ন্ত্রণ ও ধ্বংস করার চেষ্টা করেছে তারা পরাজয় রূপান্তরিত করেছে কাশ্মীর তারা আজ শতভাগ নিয়ন্ত্রণ মুক্ত হয়ে চালিয়ে যাচ্ছে জিহাদিল্লার মরণপন লড়াই হয় বিজয় নয় শাহাদা এই তাদের জীবন সাধনা ইনশা আল্লাহ ও মালাউন মালাওয়ান তাদের ভুল বুঝতে পারবে উসুল করা হবে মামনদের দিকে উঠে আসা প্রতিটি কালো হাত ভূসর্গ কাশ্মীরের নির্মল আকাশে পথ করে উঠবে কালেমা খচিত তাওদের পতাকা কাশ্মীর উপমহাদেশে খোরাসান বিপ্লের প্রবেশা আল্লাহ কাশ্মীর মুসলিম ভাইদের আত্মচিৎকার আমাদের ঘুম হারাম করে দিয়েছে মা বন্ধের আহাজারি আমাদেরকে করে তুলেছে আমাদের চিন্তায় আমাদের দোয়াই আমাদের ভালোবাসায় তোমরা সময় জেগে আছো জেগে থাকবে তোমাদের সঙ্গে আমরাও করেন আমার উম্মের দুটি দলকে আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন একটি দল হলো যারা গজবাত অংশ অংশগ্রহণ করবে এবং অপর দল যারা ইসা মারিয়ামের সঙ্গে থাকবে পরিশেষে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তেন আমাদের সবাইকে গজবাত হিন্দি অংশগ্রহণ করার তৌফিক দেন এবং আমাদেরকে শাহাদের মর্যাদায় ভূষিত করেন